दया अर्जन करें बोझार गुरुपूर्ण अनुष्ठान कुरान कहनी सम्प्रचार सकाल साढ़े छंगे भी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 আসসালামু আলাইকুম কাছে সংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে মোবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সম্মানিতা আমাদের আলোচনা এবং আল্লাহর ফেরেস্তারা আল্লাহ নবীর উপরে কিভাবে সলাদ পড়েন কিভাবে আল্লাহ আল্লাহ নবীর উপরে রহমত পাঠান এবং ফেরেস্তারা কেমন করে আল্লাহ নবীর জন্য দোয়া করেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস তারা নবীর উপরে সালাদ পড়ে থাকে কাজেই হে ওইসব লোকেরা তোমরা যারা ইমান এনেছো তোমরা নবীর উপরে সালাদ পাঠাও আর নবীর উপরে তোমরা সালাম বলো এই হলো যে আয়াত আমরা তেলাওয়াত করেছি সুরা হাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত তার নবী আয়াতাল্লামের উপরে দুরুদ পড়া যেটাকে আমরা দুরুদ বলি কোরআনের টার্ম হলো সালাদ এবং সালাম এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য একটা ওয়ার্ডার আমাদের জন্য একটা আদেশ একটা ইনস্ট্রাকশন এবং আল্লাহ রবুল্লা আলমিন যে ইনস্ট্রাকশন দেয় ইনস্ট্রাকশনকে যদি ফলো করা না হয় তাহলে গুন সেজন্য সাল্লাহ আলহি ও্লামের উপরে দূরত পড়াটা আমাদের জন্য জরুরি এবং আল্লাহ রবুল্লা আলমিন স্বয়ং আমাদেরকে ওয়ার্ডার করেছেন এমন কি দেখেন দরুদকে আল্লাহ সুত নামাজের অংশ পর্যন্ত করে দিয়েছেন তারপরে তাহলে তোর মধ্যে আমরা আল্লাহ নবীকে সাল্লাম বলি আসসালাম আলাই কেহান আর এর পরে গিয়ে এমন দরুদ আমরা পড়ি যে দুরুদ না পড়লে পরে আমাদের নামাজ কমপ্লিট হয় না আমাদের নামাজটা পরিপূর্ণ হয় না তাহলে চিন্তা করে দেখেন এই দুরুদের কত গুরুত্ব আল্লাহ সুভায়না পড়েন ইজ নট বি কমপ্লিটেড আপনার সালাদটা কমপ্লিট কিন্তু হলো না ভাইয়েরাবুণেরা এটা এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আর আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে কোন দুরুদ সর্বোত্তম সর্বোত্তম হলো ওই দুরুদ যে দুরুদ রসুল্লাহ করেছেন আর সেই দুরুদ হলো নামাজের মধ্যে আমরা যেটা পড়ি সালাতের মধ্যে আমরা যেটা পড়ি আল্লাহ আলমদ কামা তালা ইব্রাহিম আল্লাহ আলমদ কামা ইব্রাহিম উম মজিদ আরো কত ধরনের কিন্তু বেস্ট দূরদ হলো আমি যেটা বললাম সালাতের মধ্যে আমরা যে দুরুদ পড়ি এটাই হলো সর্বোত্তম দুরুদ আমরা যেন এইটার উপরে বেশি প্র্যাকটিস করি আমাদের বিভিন্ন ওয়াজ বিভিন্ন মজলিস পড়লে আমাদের কি আর আমাদের ফায়দা কি আল্লাহ নবী তো আল্লাহ রবুল্লাহ আলমিন মর্যাদা এনাফ দিয়েছেন এজন্য জন্য পড়লে আল্লাহর রসুলের যা ফায়দা তার থেকে আমাদের ফায়দাটা কিন্তু আরো বেশি আমাদের কি ফায়দা আমি আপনাদের খেদমতে কয়েকটা হাদিস বনোন করবো মুসলিম শরীফের করেন্লাম করেছেন আমার সব থেকে কাছের মানুষের দিন আকসারু হুমাতান যে আমার উপরে বেশি সালাদ পাঠায় আমার উপরে বেশি দুরুৎসরীফ পাঠায় দূর শরীফ পরে ওই ব্যক্তি হল কেয়ামতের ময়দানে আমার তত কাছের রসুল্লাহ কে আল্লাহ তালা জান্নাত দিবেন তাতে তো কোনো সন্দেহ নাই दूरद पढ़वें जो बेसि सालाद सालाम आल्लाबी पढ़व तक बोझा जा रसुल्ला सो अलहसल्लम का আমরা থাকতে পারবো আর فاستقبل القبلة فأطال سجود حتى أن الله تعالى قد قبد فيها فدنوت منه ثم جلست فرفع رأسه. عبد الرحمن بن ععوب جا اكبر رسول الله আকবর রসুল তিনি তার সদাকার যে মাল এই মালের যেখানে ট্রেজারি যেখানে এই জায়গার মধ্যে আল্লাহ রসুল জায়গার দিকে গেলেন এরপরে তিনি ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে তিনি কেবলামুখী হলেন কেবলামুখী হয়ে কি করলেন তিনি মনে করলাম আব্দুর রহমান তার জানকে এই মধ্যে কবজ করে নিয়ে গেছেন কিনা আমার সন্দেহ হলো ফাদান আব্দুর রহমান আমি বললাম যে আমি আব্দুর রহমান কি হয়েছে তোমার তুমি এখানে কেন কলতুয়ারসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ আলাই তখন কি বললেন আপনারা খেয়াল করে শোনেন আমার কাছে এসেছে আল্লাহ কি বলেছেন কথা বলেছেন আপনাকে যে মান আলাইকা যেই ব্যক্তি আপনি নবীর উপরে দুরুদ পড়বে আমি আল্লাহ তার উপরে রহমত পাঠাবো সুবহান আর আল্লাহ এত বড় সুসংবাদ আমাকে দিলেন এই সুসংবাদের সুক্রিয়া জ্ঞাপন হিসেবে সুক্রিয়া জানাতে গিয়ে আমি সেজদা করেছি এই জন্য একটু লম্বা হয়ে গিয়েছে সুবহান তাহলে যে তোমার উপরে সালাম পাঠাবে আমি তার উপরে সালাম পাঠাবো তাকে আমি সালাম দিবো এরকম অসংখ্য হাদিস আছে আর হাদিসের মধ্যে আমার নিকটে ফেরেস্তা এসেছে এবং আমাকে বলেছে ফাল মোহাম্মদ হে মোহাম্মদ يقول তুমি খুশি না যে তুমার রব তোমাকে বলবেন আপনি কি খুশি না যে আপনার উম্মতের মধ্যে থেকে যেই নারী অথবা পুরুষ পুরুষ অথবা মহিলা আপনার উপরে একবার সালাত যদি পড়ে একবার দুরুত পড়ে আমি দশ বার তার উপরে রহমত আল্লাহ নবী কে কিভাবে মর্যাদা দিচ্ছেন আমরা যদি একবার রসুল আলহাসাল্লাম আল্লাহ দশ বার আমাদের উপরে তিনি আমাদের উপরে রহমত হওয়া উচিত না আমরা আমরা আলোচনা করব তবে এর মধ্যে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার বিরতির পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আসসালাম আলাইকুম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 स्वागत আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন আল্লা উপরে আলোচনা থেকে আলোচনা পাঠাবে। আমি তার উপরে দশ বার রহমত পাঠাবো আর আপনার উপরে যে একবার সালাম পাঠাবে আমি তার উপরে দশ বার সালাম পাঠাবো এত বড় হাদিস আল্লাহ সুফান স্বয়ং তিনি নিজেই বলেছেন আরাকি এর মধ্যে এসেছে রসুল্লাহ করেছেন বিনিময়ে তার উপরে দশ দশ বার করে আল্লাহ সুবাহ তার উপরে রহমত পঠানের মধ্যে এসেছে মানসাল যে আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ দশ বার তার উপরে রহমত পাঠাবেন এবং দশটা গুনা তার আমল নামা থেকে মাফ হয়ে যাবে সুবাহ আল্লাহ তাহলে দশটা গুনা মাফ হয়ে যাচ্ছে এবং আমরা যেন সার্বক্ষণিক দুরুদের মধ্যে থাকি আল্লাহ আলহাম্মদ্রাহিম দেখেন দোয়া কবুলের জন্য কিছু টার্মস এবং কন্ডিশন আছে দোয়া কবুলের শর্তের মধ্যে এটা একটা অন্যতম শর্ত আল্লাহ নবীর উপরে যে দোয়ার মধ্যে দুরুদ পড়া হয় না ওই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে হ্যাঙ্গিং অবস্থায় থেকে যায় অবস্থায় থেকে যায় আল্লাহ ওই উপরে আল্লাহ যে কোনো দোয়া আপনি যদি চান যে দোয়া আল্লাহর কাছে কবুল হক তাহলে তার আগে আপনি এই দুরুদ পড়বেন দেখেন আমরা যে নামাজ পড়ি নামাজের দোয়া মাসুরা কিন্তু সর্বশেষ দোয়া এটা আল্লাহকে আমরা বলি ওই দুয়া কবুল হয় না আল্লাহর কাছে আমরা কি আল্লাহ জুলুম করেছি অত্যন্ত বেশি জুল করে তুমি যদি আমার গুণা মাপ না করো তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহ করে অন্য অন্য দোয়া যায় আল্লাহমিনোয়াও পড়া যায় আল্লাহর কাছে বিভিন্ন মিন ফিতনা মাহিয়া ওল মামাহাতের দোয়া এটা বিভিন্ন দোয়া পড়া যায় যে দোয়াই আপনি বলেন না কেন এর আগে দুরুদ শরীফটা পড়ে নিলে আল্লাহআ দোয়া কে কবুল করবেন যাচ্ছে না এই জন্য দোয়াই মাসুরাতে যাওয়ার আগে দুরুদ শরীফকে এখানে ওয়ার্ডার করে রসাল আলহি ও এটাকে রেখে দিয়েছেন তাহলে দুর্ভাগা হলো ঐ সমস্ত মানুষেরা যারা রসুল্লাহ সাল আলহি ওর নাম শুনে অথচ তারা দুরুত পড়ে না রসুলের মধ্যে সব থেকে বড় বকিল হলো ওই ব্যক্তি সব থেকে বড় আপনার স্টিনো ওই ব্যক্তি থেকে বড় আপনার কৃপন হলো পড়ে না। একবার আল্লাহ রসুল বলছেন রগিমা রগিমা তার নাক ধুলাই মলিন হোক সে ধ্বংস হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল সে হয়ে গেল জিজ্ঞেস কর ইয়া রসুল মান হা কে ওই ব্যক্তি যে ব্যক্তির দুরুদের আপনার বিভিন্ন ভর্ষণ আছে পরিপূর্ণ সবচেয়ে ভালো ভর্ষণ হল নামাজের এটা আর সংক্ষেপ ভাষণ হলো সল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওাসাল্লাম আলিহি সাল্লাম এটা অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা বলি স্পেসিফিকলি মোহাম্মদের পরে সল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদের বলা উচিত এটা হলো দূরদের আপনার সংক্ষেপ পাঠ হল এটা আর লম্বা সময় যখন আমাদের থাকে তখন আমরা দূরদকে লম্ব করে বলবো যেমন আল্লাহম্মদ নামাজের মধ্যে আমরা যেভাবে বলি আরো লম্বা সময় থাকলে আমরা বারবার দূরকে রিপিট করব। যে এই লোকের নিকটে আমাকে উল্লেখ করা হলো অথচ আমার উপরে সে সালাদ পড়ল না মধ্যে এসেছে যে রসুল্লাহ সাল্লাম মেম্বারে উঠতে গিয়ে তিনবার আমিন আমিন আমিন বলেছেন তখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন্লাহ আপনি আমিন বললেন কিসের ভিত্তিতে আমিন বললেন আল্লাহ নবী বললেন তিনটা দোয়া করেছেন আর তিনটা দোয়ার প্রত্যেকটাতে আমি আমিন আমিন বলেছি এক নম্বরে দোয়া করে জিবরিল বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল তার গুনামাফ করাতে পারলো না আমি বলেছি আমিন দুই নম্বরে বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার মা বাবার একজনকে বা দুইজনকে বিরুদ্ধ অবস্থায় পাইলো গুনাম মাফ করা নিতে না সে ধ্বংস হোক আমি বলেছি আমিন আর তিন নম্বরে জিবরিল্লাম কাছে কবুল হয়ে গিয়েছে এই ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ থাকার কথা না এই ওই সমস্ত মানুষ হলো কৃপন ওই সমস্ত মানুষ হলো বখিল দুর্ভাগা যারা আল্লাহর নবীর নাম শুনে অথচ তাদের দূরদ পড়ার সময় হয় না এখন কথা হলো যে এক যখন আমরা থাকি এক মজলিসে বারবার যদি আল্লাহর নবীর নাম উল্লেখ করা হয় আমাদেরকে কি বারবারই দূরদ পড়তে হবে কথা হলো যে হ্যাঁ বারবার আমরা পড়তে পারলেই ভালো কারণ যত আপনি দূরত পড়বেন তত আপনি সবের ভাগই হবেন কিন্তু এটা যদি মানুষের জন্য খুব ডিফিকাল হয়ে যায় তাহলে প্রথমবার তো আপনারা পড়বেনই তারপরে যতবার সম্ভব আমরা আমাদের সাধ্য অনুযায়ী এক বুখারি শরীফ খতম করতে প্রত্যেক হাদিসে শুরুতে আছে এগুলো দেখেন বুখারি শরীফের মধ্যে কতবার এরকম পড়া হয় প্রত্যেক হাদিসে শুরু হইতে সাল্ল আলাই্লাম সাল আলহিম আল্লাহিহ আলাই্লাম এই যে এতবার আল্লাহ নবীর উপরে দুরুদ এই দুরুদ এর ফজিল কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সবাই পাই এখন কথা হলো অন্য নবীদের জন্য কি আমরা বলতে পারবো দেখেন শরীয়তে কিছু জিনিস আছে যার মিনিংটা হয়তো ঠিক কিন্তু টার্মিনোলজি হিসেবে ইস্তলা হিসেবে এটা ঠিক না যেমন রসুলকে আমরা বলি সাল্ল আলিহিবাসাল্লাম অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা বলি আলাইহালাম আবার আল্লাহ আবার দেখেন ক্ষেত্রে আমরা বলি বলি এখন প্রত্যেকটার কিন্তু একটা একটা টার্মিনোলজি আছে একটাকে আর ক্ষেত্রে ব্যবহার করা আমাদের ঠিক না অর্থ যদিও ঠিক থাকে আলাই অন্যান্য আমরা আলী রদি আল্লাহ ক্ষেত্রে আলী আলাইহি ইসাল্লাম বলি এটা কিন্তু ঠিক হয় না কারণ আপনি যদি ওনাকে কর্রামাহ বলেন তাকে বলবেন আল্লাহি মজমাইন যে টম ঠিক হয়েছে আর রসুলের উপরে যত বেশি দুরুদ আমরা পড়বো তত বেশি কিন্তু আমরা উপকৃত হব। অন্য মানুষের যখন আমাদেরকে কাছে কোনো দোয়ার জন্য বলে সেটা দোয়া হবে সেটা কোনো সময় দুরুদ হয় না অন্য মানুষের উপরে শুধু রসুল উল্লাহ সাল্লিহিবাস্লামের উপরে আমাদের দুরুদ পড়তে হবে নবীর সঙ্গে আমরা কাছি থাকতে পারব। আল্লাহ এই দুরুত সম্পর্কে আমরা যা জানলাম আর শুনলাম এর উপরে আমল করার তৌফিক দিন আহমিন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 चारैटेलैट चलो सब सर माध्यम पीस टी के समर्थन कर डोनेशन और जागत पाठान ठिकाना आईआरफ आई आल्रायन बैंक कानकोट आठचल्लिस क्याथर्पे रोड बार्मिंग हम इ पोस्टकोड विन फाइव वन एच पाउंड नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो ओनो अकाउंट नम्बर जरोो डबल वन थ्री टू थ्री जरो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 বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য প্রতি মঙ্গলবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায়